ইয়াফিয়া ইবনু সাইদ রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি আমরাফ রহমতুল্লা আলাহিকে জুমার দিনে গোসল সম্পর্কে জিজ্ঞেস করেন আমরাফ রহমাতুল্লাহ আলাহি বলেন আইসাহ রাজিয়াল্লাহ তাল্না বলেছেন যে লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন যখন তারা দুপুরের পর জুমার জন্য যেতেন তখন সে অবস্থায় চলে যেতেন তাই তাদের বলা হল যদি তোমরা গোসল করে নিতে